السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمجسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين داشتر قندر عمره علصانك ورسلام إمام أبو جعفت وحبه رحمة الله علی جني أهل سنة الجماعة تلك المبارة إمام ومن أما دير حنفه مزحبه أكبر المبارة إمام تيني جيه قانتوري لكيسن كتاب بيان وعتقد أهل سنة الجماعة أهل سنة الجماعة تير عقيدا شمبر সেটার উপর আমরা আলোচনা করছিলাম এই গ্রন্থটি বিশ্ব সব জায়গায় বিশ্বের সব জায়গায় পঠিত এবং সুন্দরভাবে ব্যাখ্যা এবং সবাই সেটাকে গ্রহণ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এই গ্রন্থটির এক জায়গায় আমাদের ইমাম বলেছিলেন যে যে সবচেয়ে তিনি ইমানের প্রথম ইমানের ইমান কি সেটা আলোচনা করেছেন তারপর তিনি ইমানের বিপরীত যে যে জিনিসটা সেটা তিনি আলোচনা করেছেন ইমানের বিপরীতে যে শির্ক এবং পুফুরি সেটা আলোচনা করেছেন আমরা এর মধ্যে শির্কের আলোচনাটা আগে নিয়ে এসেছিলাম তারপরে আমরা আলোচনা করছিলাম যে শির্কের ইমান যেগুলি নষ্ট হয় তার মধ্যে আরেকটি হচ্ছে কুফুরি এবং কুফুরি কিছু প্রকার আমরা আলোচনা করেছিলাম কিছু কিছু প্রকার আমরা কিছু প্রকার কিছু কিছু আকিদগত কুফুরি রয়েছে সেগুলি আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে এক নম্বর হচ্ছে শির্ক যার আলোচনা আমরা ব্যাপক আকারে করেছি তারপরে আমরা বলেছিলাম যে শির্কের পরে আরো কিছু যেগুলি ইমান নষ্ট করে কাফের হয়ে যায় মানুষ তার মধ্যে একটি আছে অস্বীকার করা ফরদকে অস্বীকার করা অস্বীকার করা সেগুলিতে আমরা বলেছিলাম যেগুলি আল্লাহ তালা কোরআন সুন্নে হারাম ঘোষণা করেছেন সেগুলিকে কেউ যে হালাল মনে করে সেও কাফের হয়ে যাবে আমরা আরো বলেছিলাম যে চতুর্থ যে কাজে যে কাজ করলে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে কে কেউ যারা জন্মগত মুশ্রেক ইহুদিন আসারা অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট এরা যারা আছে এদেরকে যারা এরা জন্মগত এদেরকে যদি কোনো কেউ কাফের না বলে অথবা তাদের কুফুরিবার সন্দেহ করে অথবা তাদের মতবাদকে সত্য বলে বিশ্বাস করে তারাও কাফের হয়ে যাবে বলে আমরা বলেছিলাম আরো আমরা বলেছিলাম যে পাঁচ নম্বর যে কারণে মানুষ কাফের হয় আকিরাগত কাফের হয় সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে আল্লাহ তালা যে বিধান নাজিল করেছেন অথবা আল্লাহ সংবাদ দিয়েছেন তাতে সন্দেহ রয়েছে এই জাতীয় সন্দেহ সন্দেহ তার মনে আসলে তখন সে কাফের হয়ে যাবে এই জন্য সন্দেহ করা যাবে না সন্দেহ থেকে মুক্ত থাকতে হবে ষষ্ঠ যে যে কারণে কাফের হয়ে যায় আকিরাগত কুফুরি মানুষের লিপ্ত হয় তা হচ্ছে যে কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল যে যে শরীয় এসেছেন বা সালাম যে শরীয় এটা অনুসরণ না করলেও চলবে অথবা রচল অনুসরণ না করলেও দুনিয়াতে ইমানদার থাকা যাবে এরকম কেউ মনে করলে সেও কাফের হয়ে যাবে কারণ আল্লাহ তালা তার নবীকে পাঠিয়েছেন শরীয়ত দিয়ে শরীয়তে অনুসরণ করতে হবে অন্য কিছু অনুসরণ করতে পারবে না অন্য কোনো কিছু অনুসরণ করা যাবে না সাত নম্বর আমরা বলেছিলাম সাত নম্বর হচ্ছে আকিদাগত কুফুরি সেটা হচ্ছে আল্লাহ দিনকে না শিক্ষা এবং না শিক্ষা না দেয় হচ্ছে কুফুরির একটা বড় ধরনের কারণ যে কারণে কাফের হয়ে যায় মানুষ আট নম্বর হচ্ছে মানুষ কাফের হয়ে যায় বিশ্বাসগত নেফাঁকির কয়েকটি প্রকার রয়েছে ছয় প্রকার রয়েছে আমরা সেটা আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে বিশ্বাসগত মুনাফিক হচ্ছে রসুল্লা সাল্লামকে মিথ্যা রসুল্লাহাম মিথ্যা আরোপ করা যে রসুল্লা সাল্লাই আসলাম সত্য নহন তাকে সত্য নবী হিসেবে মানা সে হচ্ছে আকিদাগত মুনাফেকি কারণ এটাই তখনকার দিনের মুনাফেকদের চরিত্র ছিল বর্তমান যুগেও যারা যদি তথাকথিত আল্লাহর দেয়া রসুল হিসাবে তারা মনে না করেন তারা মিথ্যারোপ করে থাকেন রসুল ওপর তাহলে তারাও বুদ্ধিজীবী তথাকথিত আলোচক তথাকথিত সমালোচক তথাকথিত টক শোকারী যারা এই জাতীয় জিনিসগুলো আলোচনা করে থাকেন মনে করে থাকেন যে তারা যদি মনে যদি এরকম থাকে তাদের মনের খবর আমরা জানি না তা আল্লাহ জানেন তারা যদি মনে মনে এটা থাকে যে রস উল্লাহাম সত্যন তারা মুনাফেক তারা যদিও মুসলিম নাম তাদের মধ্যে থাকে অনেক ক্ষেত্রে মুসলিম নাম বহন করে থাকে তাদের উচিত মুসলিম নাম পাল্টে ফেলা কারণ মুসলিমরা তাদের অধিকার নয় মুসলিম ইসলামের নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এবং রসল্লাহ সাল্লা সাল্লামকে মুফর মিথ্যারোপ করবে তারা আকিদাগত মুনাফেক এটি লিপ্ত রয়েছে দ্বিতীয় হচ্ছে কেউ কেউ রসুল্লা অস্বীকার করে তিনি বড় মুনাফেকির কারণে আকিদাগত মুনাফেকির কারণে তারাও কাঁফের হয়ে গেছে তারাও কাফের হয়ে যাবে তৃতীয় যে কারণে আকিদাগত মুনাফেকি হয় এবং যে কারণে মানুষ কাফের হয়ে যায় তা হচ্ছে রসুলকে ঘৃণা করা রসুলকে ঘৃণা করা অনেকেই রসুলকে ঘৃণা করেন তারা ঘৃণা করে রসুল কর্মকাণ্ডের সমালোচনা বিয়ে নিয়ে রসুলের যুদ্ধ নিয়ে রসুল্লাহামের কোন নীতি নিয়ে রসুল্লাহামের কোন বিষয় নিয়ে যেগুলি তিনি শরীর হিসেবে দিয়েছেন সেগুলি নিয়ে যখন আলোচনা করে তারা তাদের বোঝা তারা রসুলকে ঘৃণা করছেন রসুলকে ঘৃণা সরাসরি করলে आकीदागत मुनाफे और एर कारण से काफे अनुरूप रसुल्लाम जा सामान्यतम अंश क्यों घृणा कर তাহলে সেও আকিদাগত মুনাফেক এবং আকিদাগত মুনাফিক কারণেও কাফের হয়ে যাবে যেমন রসুল্লাহলাম দাঁড়িয়ে নিয়ে এসেছেন দাড়ি কে ঘৃণা করল রসুল্লাহ পর্দা নিয়ে এসেছেন সে ঘৃণা করল রসোলা দিন নিয়ে এসেছেন দিনের কোন অংশ ঘৃণা করলো তাহলে বোঝা গেল সে আকিদাগত মুনাফেক এবং এই কারণে সে দিন থেকে বেরিয়ে যাবে এবং কাফের কুফুর আকবর বড় কুফুরিতে সে লিপ্ত হলো চতুর্থত যে কারণে আকিদাগত মুনাফেক হয় সেটা হচ্ছে যে রসুল্লাহামের দিন দিন অবনমিত হতে দেখে সে খুশি হয় তার অন্তরে খুশি আসে যে রসুল্লাহিত হয়ে গেছে এই কারণে তার অন্তরে খুশি আসে আল্লাহ বলে ঘৃণা করেছে তারা অপসন্দ করেছে তো রসুল্লাহ আসলামের দিনকে যারা দিন অবনমিত হতে দেখে তার অন্তরে খুশি আসে বুঝতে হবে সে আকিদগত মুনাফিক এবং সে আকিদগত মুনাফিক কারণে সে কাফের হয়ে যাবে সরাসরি কাফের হয়ে যাবে দিন থেকে বেরিয়ে যাবে এবং স্থির জাহান্নামী হবে আর ষষ্ঠ যে কারণে আকিদগত মুনাফি কে হচ্ছে রসুল্লাহ দিনের উন্নতিতে তার মধ্যে মনে কষ্ট আসে কোথাও কোন দিনের মানুষরা ভালো অবস্থানে আসে দিনই লোকেরা তারা শরীয়ত মোতাবেক দিন রাষ্ট্র চালাচ্ছে অথবা শরীয়তে রাষ্ট্র চালানোর কথা বলতেছে এটা ভালো অবস্থানে আছে দেখে তার অন্তরের মধ্যে কষ্ট আসে তার অন্তরের মধ্যে ঘৃণা আসে কষ্ট আসে প্রকাশ এরকম অবস্থা হলে বুঝতে হবে তার আকিদাগত মুনাফেকি রয়েছে এবং সেই দিন থেকে সম্পূর্ণ এবং সে কাফের হয়ে গেছে এগুলি বিস্তারিত দলিল আমরা উল্লেখ করার সুযোগ নেই কোরআন কারিমের সব জায়গাতে দলিল রয়েছে এটা যদি কেউ সূরা মোনাফেকুন পড়ে এবং যদি কেউ সূরা তওবা পড়ে তাহলে সে চূড়া এবং সূরা বাকারা পড়ে তাহলে সেই দলিলগুলি পেয়ে যাবে সুতরাং আমরা বুঝতে পারি যে আট নম্বর যে কারণে মানুষ मुनाफेदागत जा मुनाफे जाफे अहंकार अहंकार माना हकारे से जानते रसुल्लाम जा हक क्यु से मान नहीं ए रखम मानुष बहु रही है विशेषकर जमीन इबली हक आल्ला হক এবং সে জানে যে রসোল্লাহ সত্য তারপর মারেনা বর্তমান যুগে বহু মানুষ রয়েছে যারা রসোলাকে হক হিসেবে জানে তারপরে তারা মানে না এইরকম বহু মানুষ রয়েছে হক জানার পরেও যারা মানবে না এটাকে বলা হয় এটা বড় ধরনের কুপুর অহংকারীর কুহুরী এই কুহুরী যারা করবে তারা স্থায়ীভাবে জাহার নামে যাবে এবং বড় ধরনের কুহুরীতে লিপ্ত রয়েছে এই নয়টি হচ্ছে এমন কুফরি যে কুখুরী আকিদাগত কুফুরী এর বাইরে কিছু কুহুরী রয়েছে মানুষের কথা দ্বারা হয় যেমন जमे कि उदाहरण दीलाकेल्ला गाली सब मुख्य मुख्य कर्मकांड कारण मौखिक शीर्की लिप्त रही है बड़ शीर्की लिप्त रहे जहा नामी और जतना आल्ला दिन फिर से काफिल द्वितीय আল্লাহর দিন নিয়ে করা অথবা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠা তারকে নিয়ে ঠাট্টা করা যদি পায় যে কুপুরী তারা মুখ দিয়ে প্রকাশ পায় এই কাফের হয়ে যাবে কোরআন করিমে আল্লাহ তালা এই জন্য বলেছেন যে সুল্লা সাল্লামের যুগে কিছু কিছু কারি ছিল যারা পড়ালেখা করতো দিন নিয়ে ব্যস্ত থাকতো তারা অন্য কোনো কাজে পয়সা রোজগারের ধন্দায় থাকতো না সবসময় দিন নিয়ে ব্যস্ত থাকতো এদেরকে নিয়ে মুনাফেকরা ঠাট্টা মাস ক্যারি করতে লাগলো তারা বলতে থাকলো যে এরা প্যাটের জন্য আছে এরা প্যাট নিয়ে থাকে এরা সারাক্ষণ প্যাট নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে এরা প্যাট ছাড়া খবর নাই এরা কি ধরনের মানুষ ইত্যাদি এটা বলার পরে খবর যখন রসুল্লাহামের দরবারে চলে আসলো তখন রসুল বললেন যে তোমরা কি তা বলেছ বলছি এ রসুল আমরা তো ঠাট্টা করে বলতেছিলাম তখন আল্লাহ তাহলে করলেন যে তোমরা যে ঠাট্টা করেছা তোমরা কাফের হয়ে গেছো बड़े लिप्त हो जाए तृत्य हमने काफे मानुष मुखे कथा द्वारा कथा दिए मानस का दिन नाजर कर सामान्यतम अंश যে অস্বীকার করলো মুখে অস্বীকার করে বসলো যে এটা মানি না এরকম বলে ফেললো যেমন আল্লাহ তালা কিতাবকে অস্বীকার করলো ফেরেস্তা অস্বীকার করলো বা আখেরাতকে অস্বীকার করল বা আজাবকে অস্বীকার করলো এই জাতীয় কিছু যদি অস্বীকার করে যেগুলো কোরআন এবং সোনা দ্বারা সরাসরি প্রমাণিত হয়েছে প্রমাণিত সত্যকে অস্বীকার করল এমন কোনো কিছু অস্বীকার যদি কেউ করে মুখে তাহলে সে আল্লাহ তালার সাথে সে সাথে কুফুরি করলো এবং বড় বড় কাফের হয়ে গেল এবং সেটা হবে তার মুখের দ্বারা কুফুরি করা মুখের দ্বারা কুফুরি করা চার নম্বর হচ্ছে কারণ রসুল্লাহাম বলছেন কিয়মতো আগে অবশ্যই অবশ্যই তিরিশের ৩০ জন কোন মানুষ তিরিশ জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব হবে এটা হচ্ছে নবীর দাবি করা কারণ আল্লাহ তালা সেটা করেনি এই জন্য দাবি করবে আল্লাহ তালা কাউকে মোহাম্মদ আর কাউকে দাবি করে সে হচ্ছে এবং সেটা হবে মুখের কথার কারণে দাবি করছে সরাসরি মুখ দিয়া এই এটা হচ্ছে কুফুরি আর পরে আরেক পাঁচ নম্বর হচ্ছে এমন কুফরি যে কুফুরি কেউ যদি কোন গায়েবের এলমের দাবি করে যেমন কেউ দাবি করলো যে আমি আকাশের তারকা এখান ওখানে যাওয়ার কারণে হবে অথবা কেউ দাবি করল যে আমি গণ গনে বলতে পারি কি হবে অথবা কেউ হাত দেখে দেখল অথবা কেউ পাখি দেখ পাখি দিয়ে গণালো অথবা কেউ বিভিন্ন রকমের বই দেখে অঙ্ক করে অঙ্ক কষে গণকবাজি করল করলো এসবেই কিন্তু আল্লাহ আল্লাহ তাদের সাথে কুফুরি এবং বড় ধরনের কুপুরি ইমান বিপরীত কাজ ইমান বিরোধী কাজ এটা যদি কেউ করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং এর এটা হচ্ছে কথার দ্বারা কুফরি কথার দ্বারা কুফুরি হয় জাদু করা দ্বিতীয় হচ্ছে জাদু করা এটা কর্মকান্ডের মাধ্যমে কাফের হয়ে যায় মানুষ তৃতীয় হচ্ছে কোরআন কোরআন কোরআনের কারিম নিয়ে কোরআন কারিমকে অপমান করা কোরআন কারিমের ময়লা লাগানো বা কোরআনকারিমকে পা দিয়ে इच्छा कर पायर नीचे लागान इत्यादि करफे हिसाब स्थायी भाव जहां नामी जाए चार नम्बर যে কেউ কেউ এরকম কর্মকান্ডের মধ্যে রয়েছে কাফের দিয়ে সহযোগিতা কাফের দের সহযোগিতা করা সেটাও কুহুরি সেটাও কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন ইয়াই হোলাম হে ইমান দার্গন তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না এরপর বিরুদ্ধে অন্য কাউকে সহযোগিতা করার অর্থ হচ্ছে দিন বিরোধী কর্মকাণ্ড সে কাফের হয়ে যাবে এটা হচ্ছে আমলি কাফের কর্মকাণ্ডের মাধ্যমে সে কাফের হিসেবে বিবেচিত হয়েছে এটা হচ্ছে ইমান বিরোধী ইমান বিরোধী কর্মকান্ড इमानी कमकांडमान कर्मकांड इमान बिधी कमकांड चार जिस उल्लेख कर लर्थ हे इमान बिोधी कर्मकांड अनेकगुली रही है किसुए किसु अंतर कर्मकांड से नये उल्लेख कर মুখ দিয়ে হয় সেগুলো হাত পা ইত্যাদির মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এসবই হচ্ছে কুফুরি এবং বড় ধরনের কুফুরি এর বিপরীতে কিছু জিনিস আছে ছোট কুফুরি ছোট কুফুরি হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা কোরআনকারীমা আল্লাহ তালা বলেছেন নিয়ম আল্লাহ যা যে আল্লাহ छोट कूफर द्वारा इमान हरा इमान हरा तब इमान इमान हरा माध्यम हो जाए अनेक समय आस्ते आस्ते धीरे धीरे छोट कुफुरी बड़ कुफर दिखा मानुषा আল্লা তালার নিয়ামতকে অস্বীকার করতে করতে একসময় আল্লাহ তালাকেই আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালার দিনকে অস্বীকার বসবে করে বসবে এবং আল্লাহ তালাকেই অস্বীকার করে বসবে এই জন্য যারাই ছোট কুফুরিতে লিপ্ত তারা ছোটো কুফুরিতে ছোটো কুফুরি তাদেরকে বড় কুফুরি দিকে নিয়ে যায় এ হচ্ছে মৌলিকভাবে মৌলিকভাবে কোরআন এবং সুন্না যেভাবে আসছে যে যেগুলি কুফরির বিপরীত সেগুলি আমরা আলোচনা করলাম সেগুলি আমাদের প্রত্যেকের জানা উচিত জানা থাকা উচিত কারণ যদি সার খারাপ না জানা হয় তাহলে খারাপ থেকে বাঁচা যায় না আমি রসুল্লাহামকে সবসময় জিজ্ঞাসা করতাম ইয়া রসুল্লাহ খারাপ কোনটি খারাপ কোনটি খারাপ কোনটি মাখা ফাতানুদ্রি কোনো খারাপ আমাকে পেয়ে না বসে এই ভয় কারণ খারাপ পেয়ে বসলে তো আর সেটা থেকে বাঁচার উপায় থাকবে না ভালো তো মানুষ সেটা বাঁচার অবলম্বন গ্রহণ করার জন্য সব সবসময় খারাপটা জেনে নিতেন আমাদের ইমাম তিনি উল্লেখ করেছেন আল্লাহ সম্পর্কিত ইমামের বিষয়টি উল্লেখ করার পরে তিনি কাফের কি ন আল্লা তালাক ইমান নষ্ট হয়ে কি করে সেগুলো তিনি উল্লেখ করেছেন আমরা সেখানে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি যে আমাদের ইমাম যেভাবে বলেছেন ওহতাল আবাদ আল্লাহ তার বিপরীত কাউকে সাব্যস্ত করা এবং তার সাথে স্বামী শাবিহ মেসাল অনুরূপ কাউকে সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে তিনি মুক্ত সম্পূর্ণ তিনি পবিত্র সর্বোচ্চে তিনি অবস্থান করেন তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা যাবে না তার অনুরূপ কাউকে সাব্যস্ত করা যাবে না তার বিপরীতে অন্য কোন স্রষ্টাকে বা অন্য কোন সত্তাকে দাঁড় যাবে না এটা তিনি আমাদের ইমা উল্লেখ করেছেন তারপরে আমাদের ইমাম বলছেন সু যে তিনি পবিত্র যাবতীয় যাবতীয় খারাপ থেকে এবং যাবতীয় হেইন থেকে যাবতীয় জুলুম থেকে তিনি পবিত্র তিনি আরো পবিত্র মিঙ্কুল আইবিন দোষ ত্রুটি থেকেও তিনি পবিত্র এটা দিয়ে তিনি উল্লেখ করেছেন আমরা সেটাকে বিস্তারিত ব্যাখ্যা করেছি আমাদের ইমাম আরো কিছু কথা বলেছেন সেগুলি আমরা এখন আলোচনা করতে চাই তমধ্যে তিনি বলেছেন তিনি সবকিছুর মালিক তার কোনো কিছু কেউ তার মালিক নয় ওলা আনিল্লাহ তরফাত আইন এবং আল্লাহ থেকে সামান্য এক ক্ষণিকের জন্য কেউ বিমুক্ত ঘোষণা করতে পারেন যে আমি আল্লাহ থেকে আল্লাহ তালা রহমত থেকে বিমুক্ত থাকতে পারি কেউ বলতে পারেনা ওমান ইস্তাকনা আনিল্লাহ তরফাত আইন ফাকাদ ইন ফর আমিন আহ এবং যে ব্যক্তি আল্লাহ থেকে আমি ফেঁকি থাকছি সে সময়ে কাফের হয়ে যাবে বরং সে অন্তর্ভুক্ত হবে এবং তারা ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বোঝা গেল যে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য আল্লাহ তালার রহমত থেকে মানে নিরাশ হওয়া তার রহমত থেকে বেরিয়ে যাওয়া যে আমি রহমত লাগবে না বা আল্লাহ তালা লাগবে না আমি এই মুহূর্ত নিজে নিজেই আমি সর্ব সর্ব সর্বমনে করা फिर हार बड़ लक्षण करकेश हो जावा दुटे मानुष के इसलम अर्थात मानुष के अवश्य अलख মানুষের ভয় থাকবে কিন্তু ভয় হয়ে নিরাশ হবে না নিরাশ হয়ে যাবে না অনুরূপভাবে মানুষ আশাবাদী হবে কিন্তু একেবারে হবে না আশাবাদী হবে নিঃসংক হবে না আশাবাদী থাকবে নিঃসংক হবে না ভয় থাকবে কিন্তু নিরাশ হয়ে যাবে না এর মাঝখানে হচ্ছে ইসলাম এর মাঝখানে হচ্ছে ইসলাম যদি এর যে কোনো একটা নিয়ে টানাটানি করলে দিন থেকে এসে বেরিয়ে যাবে এই জন্য সরবে বলতেন যে ভয় এবং আশা এই দুইটা হচ্ছে মানুষের জন্য মানুষের জন্য দুটি ডানার মতো একটি পাখি যেমন তার নেভিগেশনের জন্য দুটি ডানাই ব্যবহার করতে হয় যদি একটি ডানা তার বন্ধ করে দেয় তাহলে ঠিক তেমনি ভাবে ভয় এবং আশা ভয় এবং আশা মতো ইমানরা সবসময় দুটি ডানাকে ব্যবহার করবে ভয় করবে আশাও করবে ভয় করতে করতে একেবারে নিরাশ হয়ে যাবে না আবার আশা করতে করতে নিঃসংকোচিত্ত হয়ে যাবে না এটা করলে সেই ইমান থেকে বেরিয়ে যাবে হক হচ্ছে ক্যাবলা অনুসারীদের হক কাজ হচ্ছে এর মাঝখানে থাকা অর্থাৎ তারা নিরাশ হবে একেবারে নিরশ হয়ে যাবে না আশাবাদী থাকবে আবার তারা একেবারে হবে না বরং ভয় তাদের মধ্যে কাজ করবে এর মাঝখানে হচ্ছে ইমান রাজা আশা নিরা মাঝখানে হচ্ছে ইমান যে আশাও থাকবে একেবারে নিরাশ হয়ে যাব না এটাই আমাদের ইমান বলতেছেন যে কখনো আল্লাহ তাল রহমত থেকে নিরশ হয়ে যাবে না এবং আল্লাহ তাল রহমতের উপর নিঃসংখ্য চিত্ত হয়ে যাবেন যে রহমত আসবেই এটা কখনো না আসা আসবে না আমার থেকে হারিয়ে যাবে না এটা বলবে না বরং সবসময় ভয়ও থাকবে আবার আশাও থাকবে আল্লাহ তালা থেকে ইমান কিভাবে চলে যায় ইমান ইমান ইমান বিল্লা এর না আকাত ইমান বিল্লা কিভাবে নষ্ট হয় সেই তিনি তুলে ধরেছেন আমরা ইনশাল্লাহ এর এই বিষয়গুলি আলোচনার মাধ্যমে আল্লা উপর ইমানের যে অংশগুলো আমাদের ইমাম উল্লেখ করেছেন সেগুলির ব্যাখ্যা সমাপ্ত করলাম ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আমরা শুরু করব। ফেরেস্তার উপরে ইমানের বিষয়টি বা মালাইকেদে ইমানের বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তার পরবর্তী কোনো পর্বে সেটা আমরা সমাপ্ত করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়াই আমরা করবো আসালাম আলাইকুম রহমতুল্লাহাত